পরে দুই রাকাত, মাগরীবের পরে দুই রাকাত এবং ইশারের পরে দুই রাকাত। এগুলোকে সুনানে রাওয়াতেও বলা হয় রাসুলসাল আলী সাল্লাম কখনো এগুলোকে ছাড়তেন না এই প্রসঙ্গে সাহাই মুসলিমে বর্ণিত হয়েছে رسول صلى الله عليه وسلم ارشد کرن ما من عبد مسلم يصلي لله كل يوم سنتي عشرة ركعة تتوعن غير فريضة إلا بن الله له بيتن في الجنة جي مسلم بانده ٹو تي دين فروجر اتريك تو بارو راكات نفل صلاة دائي كوربه الله تعالى جنة ترجم نكتی گھارنين من كوربه مومن بیکتی فروجر پاشا پاشي راتي و ديني جاتو بيشي شمباب نفل عبادت নিয়ে যায় আল্লাহর ভালোবাসা লাভে আল্লাহা বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার নিকটবর্তী হতে থাকে এমনকি এক সময় তাকে আমি ভালোবেসে ফেলি আর আমি যখন তাকে ভালোবেসে ফেলি তখন আমি তার কান হয়ে যাই যা দিয়ে সে শ্রবণ তার চোখ হয়ে যাই যা দিয়ে দর্শন করে তার হাত হয়ে যাই যা দিয়ে স্পর্শ করে এবং তার পা হয়ে যায় যার সাহায্যে সে পথ চলে যখন সে আমার কাছ থেকে কিছু চায় আমি তা প্রদান করি আর যখন সে আমার নিকট শয়তান থেকে পানা চায় আমি তাকে পানা দান করি আর বান্দা যখন আল্লাহ ভালোবাসা আলিম ইন আল্লাহ فيقول إن الله يحب فلانا فأحبوه فيحبه أهل السماء قال ثم يضع له القبول في الأرض الله تعالى جوكا को बदा के भलोबाशें तक जिबिल आलि सल्लासम के डे बमुक बंदा के भलबाशी तुम्हें भलोबासूल सल्ला आलीम तक जिबरी आलि सलम शुरू करें तरपर आसमान घोषणा देंला तला अमुक बंदा के भलोबाशें तुमरावे भलोबाश तक आसमान वसी भलोबासुरू कर रसुल्लाह आलीसल्लम तरह ग्रहण जोग्यता जमीनों नेमे आसे প্রিয়নবীর আমলের দিকে লক্ষ্য করুন তিনি কত বেশি নফল নামাজ আদায় করতেন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে তার পা ফুলে যেত তার অবস্থা দেখে আইসারাদি আল্লাহা বলেন হে আল্লাহ রাসুল আপনি এমন করেন কেন আপনার আগের পরের সব গুনাই তো ক্ষমা করে দেওয়া হয়েছে উত্তরে রাসুল সাল আলী আসাল্লাম বলেন আফালা আকুন আবদান আমি কি শকর গোজার বান্ধা হব না আমি কি গোজার বান্দা হব না আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি নফল আদায়ের তৌফিক দান করুন